بسم الله الرحمن الرحيم اذ يغشيك من نعاس امله من عليكم وَيُنَزِّلُ عَلَيْكُم مِّنَ السَّمَائِ مَا أَلْ لِيُطَهْرَكُم بِهِ وَيُذْهِبَ عَنْكُمْ رِجِزَ الشَّيْطَانِ وَلِيَرْبِطْ عَلَى قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْأَقْدَامِ برئيو سرطة اوپس ثابتو حچه تفسير جالالان تيكي سورا انفار آيات اگر او بسم الله الرحمن الرحيم সেই সময়টির কথা স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করে ফেললেন আমান প্রশান্তির জন্য আমান্মা হাসাল আল্লা হৌফ যে ভয় তোমাদের উপরে এসেছে তা থেকে তোমাদেরকে স্বস্তি দেওয়ার জন্য তোমাদেরকে তন্দ্রায় তিনি আচ্ছন্ন করে ফেললেন থেকে তিনি বর্ষণ করলেন পানি জানাবাদ অনেকের অজু করার প্রয়োজন পানি নাই। অনেকের গোসরের প্রয়োজন হয়ে গেছে পানি নাই। তো আল্লাহ দৃষ্টি দিলেন এবং যেন এবং যেন তিনি এর মাধ্যমে তোমাদের থেকে শয়তানের অশ্বাসা দূর করতে পারেন অশ্বাসা তাহ এরাইকুমা কুম লাউকুম তুম আলাল হক যে শয়তানে তোমাদের অন্তরে আশ্বাসা দিয়েছিল এইভাবে এ কথা বলে যে লাউকুম তুম আল আল হাকি মা কুমতুম জম আ আ তোমরা যদি হকের উপরে থাকতে তাহলে এইভাবে এই পিপাসিত না। এবং মহদিন তোমাদের অজুনাই অল মোসিকুণ আলাল মা নাই গোসল নাই নষ্ট হয়ে গেছে আর মোর্ষ্যিকটা পানির উপরে বসে আছে মানে পানির দখলে পানিটা দখল তাদের আছে তো এইভাবে মনের মধ্যে দিতেছিল তুমনি বৃষ্টি নেমে গেছে বৃষ্টি নেওয়ার কারণে বৃষ্টি স্বাভাবিকরম গোসল করছেন পানি সংগ্রহ করে রাখছেন তো এটা বলা হলো যে পানি দিছেন আল্লাহ তাহা যেন এর মাধ্যমে তোমরা তোমাদেরকে আল্লাহ পবিত্র করতে পারেন এবং মনের অশ্বাসাও দূর হয়ে যাবে এবং এর মাধ্যমে তিনি যেন তোমাদের পা স্থির রাখতে পারেন আন তসুখা ফির রমল মিনুখা ফির বালিতে দেবে যাওয়া দেবে যাওয়া থেকে যেন তোমাদের পা কে স্থির করে দিতে পারেন মানে সাহাবাহ গ্রাম যেই জায়গাটা যেই জায়গাতে ছিলেন সেই জায়গাটা ছিল বালিতে ভরা তো যেখানে বালি থাকে সেখানে ঘোরা দিয়ে চচ্চল চলা যায় না হেঁটে হেঁটে চলতে কষ্ট হয় আর ওই আবুজাহালের বাহিনীটা ওনাদের ওখানে শক্ত মাটি ছিল তো তখন বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে ওই শক্ত মাটি বৃষ্টি হলে শক্ত মাটি কাদাতে একবারে নষ্ট হয়ে যায় আর বালি মাটি সুন্দর বালি বসে যায় এটা বলা বালি যখন বসে গেছে তোমাদের সাথে আছি যাদের মাধ্যমে মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করলেন ফেরিস্তাদেরকে আল্লাহ তালা ওহি পাঠালেন আমি তোমাদের সাথে আমি শীঘ্রই কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করে দেবী না মুসলমানদের দিল মজবুত রাখো দেখতেছি আল্লাহ পাঠাইতেছেন মেহনত দিয়েছে গর্তান এটি এমন একটা জায়গা যে জায়গাতে একদম নরম হাতডি নাই এক কোপা একদিন হয়ে যাবে ফাদিবু ফাল আনাকালিমা আউআাল আনাফ তাদের গর্তানে আঘাত করো আর এই জায়গাটা আঘাত করো এবং কোন একজন তিনি করতো কবলা এটা হলো তারা ইয়ে করতেছিল এরপরে সাহিদের মধ্যে কেউ কেউ হাজর জিবুল আওয়াজও শুনছেন যে ঘোড়ার উপরে হয়ে আসছিলেন ওই ঘোড়া লাশ গুলো দেখা গেছে এটাই ওনারা বলছেন যে ফেরেস্তারা আমাদের সাথে ছিল এবং করছে। আওয়াজ তো আবার কিছু আঘাতও দেখা গেছে আর এমন কিছু ঘটনাও তো ঘটছে রোম মিনাল হাসাল্লাম কারণে যে তার আল্লাহ করছে। তোর আস্বাদন করুন সম্মিলিত হবে তোমাদের সামনে এসে হাজির তারা সম্মিলিত হবে তোমাদের সামনে এসে হাজির তোমরা তাদের সঙ্গে মোলাকাত মিলিত হলে তো মিলকত মিলিত হওয়াটার। এটার ইয়াটা হলো যে মুসলমানরা আগ বেড়ে গেছে ওরাও আসছে এটা একটা লাখি তুমের সুরপ আর ওরা এসে গেছে ওরা এসে লাকি ইতুম মানে লেকা আমাদের লেখা করে করে গেছে যদিও নাকি আমরা জায়গায় বসে কিন্তু ওদের পক্ষ থেকে লেখাটা হয়ে গেছে মসিটা মেয়ে এই কথাটা বুঝছো কিনা লাকি ইতুমের মেজদাক শুধু এটা না যে তোমরা যদি আগ বেড়ে কাফেরদের সঙ্গে যাও এরপরে কাঁফেরদের সঙ্গে মোলামত হয়ে গেছে এখন আর তোমাদের এখান থেকে ফিরে যাওয়ার অবকাশ নেই শুধু এটা না বরং ওরা আসছে আমরা সবাই ভেবেই ছিলাম বসেছিলাম ওরা আসছে এখন লেখা হয়ে গেছে লেখাটা হয়ে গেছে তাহলে ওরা যেহেতু এসে গেছে তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য এখন তোমাদের সবার উপরে তাদের হামলা প্রতিহত করা জরুরি হয়ে গেছে কারণ এখন যদি তোমরা প্রতিহত না করো চুপচাপ বসে থাকো অথবা পলায়ন করো অত ওরা তোমাদের যান মা সব তসমস্ করে ফেলবে এখন তোমাদের কাজ একটাই যে দেখা করো দেখা করো এখন যদি দেখা না করো তাহলে ওই যে সামনে যেটা আসতেছে মিনাল্লা লেখা এটা মুসলমানদের পক্ষ থেকে যেমন হতে পারে ওদের পক্ষ থেকে তো এইটা বলতেছে যেফা বলা হয়েছে যে এটার মানা তো হল মুস্তম লিখাফুল তাদের সংখ্যা দিকের কারণে তারা যেন শেষ রায়া আসতেছে এত বেশি যেন হাঁটতে পারতেছে না হলো যে শব্দটা এখানে তোমাদের মুলাকাত হয়ে যায় কাফেরদের সাথে তোমাদের পক্ষ থেকে হোক অথবা ওদের পক্ষ থেকে এখন আদার মুন হাজি তখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো না সেদিন যে পৃষ্ঠ প্রদর্শন করবে মিনাল্লাহ সে আল্লাহর ক্রোধ নিয়ে ফিরবে ওমা জাহান্ন ইসাল মাসির কাফেরদের সঙ্গে যখন মুলাকাত হয়ে যাবে মানে যুদ্ধের পরিস্থিতি এসে গেছে কাফেররা এসে গেছে এখন কাজ হলো কাফেরদের এই হামলা প্রতিহত করা العدو الصائل الذي يفسد الدين ليس بعد الايمان اوجب من دفعه الاسلام ابن تيميه رحمه الله القى هذا العدو الذي يفسد الدين والدنيا শব্দটা এটাও সম্ভবত আছে ليس بعد الايمان اوجب من دفعه মুসলমানদের উপর আক্রমণকারী শত্রুকে প্রতিহত করা ইমানের পরে এই প্রতিহত করার চেয়ে বড় কোনো ফরজ নাই ইমানের পরে আক্রমণকারী শত্রুকে প্রতিহত করা এই প্রতিহত করার চেয়ে বড় কোনটা আসলে এই জাতীয় আয়াতগুলো থেকেই মাহুজো বলতেছে ওমাই ইহিমা ইদিন সেই দিনা ইদিন ময়দান না ময়দানের ময়দানে কেতালের থেকে পালিয়ে যাওয়া এটা না বরং কেতালের দিন কেতালের দিন মৌসুম যখন তাদের সাথে লেখা হয়ে গেছে এখন যে যুদ্ধবাদ অন্য দিকে চলে যাবেন্লাহ মাঝখানে দুইটা সুরতকে স্তেসনা করা হচ্ছে যে কাফেররা এসে গেছে মোলাকাত হয়ে গেছে এখন দুটা সুরত আছে দুইটা সুরতেই এই তাওয়াল্লি জাহেজ যুদ্ধের কৌশল পরিবর্তন করে মন মনে যুদ্ধের কৌশল পরিবর্তন করে তো কৌশলটা কিভাবে যে তাদেরকে ধোকা দেওয়ার জন্য কিন্তু সেই মুজাহিদ সে ফিরে পাল্টা হামলা করার এরাদা করতেছে এটা হলো মোতাহার লিখি মানে কাফেরদের যুদ্ধ চলতেছে চলতেছে তখন কোন মুজাহিদের পক্ষে আর যুদ্ধ বাদ দিয়ে চলে যাওয়া হলো সেবে যে মুসলমানরা তো চলে গেছে এখন ওরা অনেকটা নির্ভয় হয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকবে এই তাদের এই গাফুলাতে শুধুকে আবার এই মুজাহিদে আবার পাল্টা হামলা তাদের উপরে করবে এই নিয়েতে যদি কেউ চলে যায় তাহলে এটা বৈধ আছে কারণ এটা যাইতেছে ফেরার আনিল কেতাল না বরং কেতালের দিকে মিলিত হওয়ার উদ্দেশ্য যে কোনো জায়গায় মুজাহিদরা অল্প সংখ্যক তো অল্প সংখ্যক এই মুহূর্তে কাফের সাথে কেতাল করলে পারবে না একটু যে আবার যুদ্ধের জন্যই ফিরে আসবে বড় একটা জামাত বানায় এই দুইটা সুরতেই জায়েজ আছে যাদের দ্বারা তারা শক্তি অর্জন করবে তো জেহাদের পরিস্থিতি হয়ে গেলে জিহাদ থেকে তাওয়াল্লির এই দুটা সুরতি তবে দুটা সুরত এটা ফেরার আনিল কেতাল না বরং কেতালের দিকে আবার ফিরে আসা ফিরে আসা হবে হ্যাঁ তাহার কি তাহার দুইটা সুরতের কোন একটা সুরোত যদি না হয় তাহলে এই তাওয়াল্লি সেটা ওই যে মিন আকবরের কাবায় আল ফেরার ইয়াউমা জাহফি ওই যে হাদিব শরীফে যে من أكبر الكبائر كبيرا قناة بلو بلو كبيرا قناة من تحطيح لك التولي يوم الزحا جددير شموين جدد تقلية جوين فقد باء بغدب من الله ومأواه جهنم وبيئس المصير المرجع هذا مخصوص بما إذا لم يزد الكفار على الدعف أي حكم تبوله لو যে যুদ্ধের সময় যুদ্ধের ময়দান থেকে ফিরে যাওয়া করা হালাতের সাথে খাসিদ আল কুফাদ্দে যদি কাফেরদের সংখ্যা দ্বিগুণের চেয়ে বেশি না হয় তার মানে এই হুকুমটা হলো যদি কাফেরদের সংখ্যা দ্বিগুণ হয় তাহল তাহলে আর তোমরা তাদেরকে হত্যা করিম বিবাদ কু আতিকম অলা আল্লাহ কাতআল আল্লাহ তাদেরকে হত্যা করেছেন বিনাস ইয়াকুম আল্লাহ তালা নিজের দিকে কতলে নিসবুত করতেছেন তো কোন কবি ফেয়ালের নিসবত কি আল্লাহ তালা নিজের দিকে করতে পারে নিজে করতে পারে কোন কবি ফেয়েলের নিসবত আলাহকিন্ন কাতআল বিনাস ইয়াকুম এবং এই নসবতটা এটা এমন কোন জিনিসও না যেটা এই আল্লাহ শানের খেলাফ আল্লাহ শানের খেলাফ আল্লাহর শানের খেলাফ হলে এটা আল্লাহর দিকে নিসবুত করা হতো না যেখানে রবুল্লা আলমিনের দিকে যখন আপনি কঙ্কর নিক্ষেপ করলেন তখন আপনি আসলে কঙ্কর নিক্ষেপ করেননি আল্লা দিকে করছেন আর রমা রমিয়ার নিসবত নিক্ষেপ করা সেটা দিকে করছেন করছেন কিভাবে আল্লাহ তাদের সবার চোখে এটা আন হাসানা এবং যেন আল্লাহ মোমেনদেরকে অতি উত্তম প্রতিদান দিতে পারেন এই যে আল্লাহ মোমেনদের পক্ষ থেকে কেতাল করলেন কতল করলেন রমি করলেন এটা কেন করলেন এই আটফটা কিসের উপর হবে এটা বুঝাই দিল আর পাশাপাশি আবার ওই লামের তাল্লুক কি হবে সেটাও দেখালেন্লাহ যেন মোমেনদেরকে উত্তম জিনিস দিতে পারেন সেগুলো গণিমত গণিমতটা যেন দিতে পারেন এই জন্য আল্লাহ তাল কাফেরদের হত্যা করলেন ইন্দামিকুম এই যে পুরস্কার আল্লাহ আল্লাহের দেন আল্লাহ কাযন্ত্র দুর্বল করে দেন কাফেরদের ষড়যন্ত্র বাহ্যিকভাবে যত মজবুতি হোক যত মজবুতী হোক কিন্তু আল্লাহ তালা কাফেরদের ষড়যন্ত্র মজবুত করে দুর্বল করে দেন আল্লাহ মোহিনী إن تستفتحو فقد جاءكم الفتح كافر درقة بلتسه إن تستفتحو أيها الكفار تمردو دي ممانشة كمانا كوريتحكو هي كافر لا تطلوب الفتحة أي القضاء تمردو دي ممانشة كمانا كوريتحكو فقد جاءكم الفتح تو ممانشة تو إلو تو کیش جا حيث قال أبو جهل منكم لتوم دل مدو تكي أبو جهل شئب وليتشلو اللهم রাহিম আমাদের মধ্যে এই যে দুইটা দল দুইটা দলের মধ্যে যে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ও আতানা বিমালা না আরিফ এবং যে আমাদের কাছে এমন জিনিস নিয়ে এসেছে যেটা আমরা জানি না চিনি না বিমালা না আরিফের একটা অর্থ জানি না চিনি না একটা হলো বিমালা না আরিফ মানে যেটা ভালো না মানে ভালো কাজের জন্য মা আরিফের ইস্তেমালটা হয় আর যেটা ভালো না যেটা ভালো না তো আমাদের দু দলের মধ্যে যেই দলে আত্মীয়ত্যা সম্পর্ক ছিন্নকারী এবং আমরা জানি না চিনি না বা ভালো না এমন জিনিস নিয়ে আসছে আহিন হলকা দা তাহলে দেখো যে সে নিজে হকের উপরে আছে এটার উপরে কতটা নিশ্চিত সে নিশ্চিত যে এই তিনি আমাদের মধ্যে আত্মীয় সম্পর্কে ছিন্ন করেছে আমরা তো আগে সবাই মিল মিশে এসে আমাদের দুই ভাগ করে ফেলছে এবং আমরা আগ থেকে যে তো বলতেছে যে আল্লাহ এই যে নতুন নতুন মাস্তা বলতেছে নতুন নতুন কথা বলতেছে সকাল বেলায় তারা শেষ করেন কারুর ফের দোয়া করছে সে আবুজালে কারুর দোয়া করছে এই ধারণা করতে থাকে আমরাই হকের উপর আসি সে যেটা বলছে ওর কথা মোতাবেক যে ওটার উপরে ফাইসালাটা হয়েছে তোমরা যদি কুফরি থেকে বিরত থাকো ঠিক আছে তোমাদের জন্য এটা ভালোই হবে তোমাদের এই দল বল তোমাদের কোন কাজে আসবে না যত বেশি আল্লাহ মোমেনদের সাথে আছে। আমি মোমেনদের সাথে আসি এটা না বলেছে আল্লাহ মোমেন্দদের সাথে আছে এটা তো হলো কাফেরদের কথা বলা হলো এবার কে বলতে জিহাদের দিকে আল্লাহ জাহাত দিচ্ছেন এই ব্যাপারে তোমরা আল্লাহ আল্লাহ রসুলের তা করোলা এবং আল্লাহর নির্দেশ অমান্য করে তার থেকে মুখ ফিরিয়ে নিও না তোমরা জেনে শুনে তোমরা শুনতেছ কোরআনের কোরআন শুনতেছ এবং উপদেশ শুনতেছো। তারপরেও তোমরা মুখ ফিরিয়ে নিও না কি মতলব তোমরা আল্লাহ যে তোমাদেরকে জেহাদের দিকে দাওয়াত দিচ্ছেন অথচ তোমরা শুনতেছ শুনতেছ মানে কি কি সেটা শেফুর বলছেন আগের আয়াতের মোনাসাতে যে তোমাদের কাছে যখন জেহাদের আয়াত বলা হয় তখন তোমরা মুখে মুখে বলো যে হ্যাঁ শুনলাম আমাদের যেতে তো হবেই কিন্তু মনে মনে তোমাদের মন না এই মুনাফেকদের মতো বস্তা যেন তোমাদের না হয় তোমরা ও সকল লোকদের মতো না। যারা বলে আগের সাথে খেয়াল রেখো অতচ তারা শোনেনি মানে আরেকটা পোল হলো আল ইহুদ ওদের মত হইও না কিন্তু তোমরা এবং সত্য কথা বলা থেকে যে মুখ বোবা যারা কোন কিছু বুঝে না সালাহান বি সামা এল আল্লাহ তালা যদি তাদের মাঝে কোনো কল্যাণ জানতেন অর্থাৎ সালাহান বি সত্য কথাটা শোনার যোগ্যতা আছে বলে জানতেন তাহলে আল্লাহ তালা তাদেরকে শুনাই দিতেন তো মুনাফিমদের কথা বলা হচ্ছে আর যদি তাদেরকে আল্লাহ তালা শুনাই দিতেন ধরে নিলাম আর ওখদে আলিমা আল্লাহ খায় অথচ আল্লাহ তালা জানেন যে তাদের মধ্যে কোনো খায়ের নাই তাহলে যদি আল্লাহ না তো আয়তের প্রথম অংশে আল্লাহ তালা বললেন কে বললেন আল্লাহ এবং আল্লাহ রসুরের এটা আত করো এটা আত করো এটার মেজদা করলো যে তোমরা জেহাদের ডাকে সারা দাও আনহো থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না আনহু জমির মার্জে ইমামা কিন্তু আসলে তারা শুনে নাই কারণ যদি এই অবস্থাটা হওয়া তোমরা তাহলে তোমরা হবে সার্রেত দাওয়া সার্রাথ দেওয়া আর সার্রাত দাওয়া হলো সকল লোক যারা ওই শোনার মতো শোনে না আর যে কথাটা বলতে হবে রসুল তোমরা আল্লাহ এবং আল্লাহর ডাকে সারা দাও যখন জীবন দান করবে মায়ের মেজদাকি মিন আমি দিন সেটা হলো দিন দিনের বিধান দিনের হুকুমের দিকে যখন তোমাদেরকে ডাকেন যে দিন দিনটাকে বলা হলো তাহলে এখানে লিমা মায়ের মেজদা কি দেখালেন পুরো দিন যখনই তোমাদেরকে দিনের দিকে আহ্বান করে তখন তোমরা এই আল্লাহ আল্লাহ ডাকে সারা দাও কি বলেন কলের রাজি আল্লাহ এবং আল্লাহ রসুলের ডাকে তোমরা সারা দাও যখন আল্লাহ এবং আল্লাহ রসুল তোমাদেরকে এমন আমলের দিকে ডাকে যে আমল তোমাদেরকে জীবন দান করবে জিহাদটা জীবন দান করবে কিভাবে তাই কিভাবে لأن الجهاد يقول لأن الجهاد سبب لحصول الشهادة وهي توجب الحياة الأبدية هذا ما تلقى لك قال الرازي قال الأكثرون لما يحييكم هو الجهاد قال الأكثرون لما يحييكم هو الجهاد يقول لأن الجهاد এটা একটু পরে বলছেন আর কি মাঝখানে কিছু অন্য কথা বলছেন তাহলে জেহাদ তোমাদেরকে জীবন দান করে হায়াতে আবাদী দান করে এটা এভাবে যে জেহাদের দ্বারা শাহাদত হয় আর শাহাদতের দ্বারা তো হায়াতে আবাদিয়া পাওয়া যায় দেখো আল্লাহ তালা কিভাবে এই তাহরিদ আল জিহাদটা করতেছেন যখন আল্লাহ রসুল তোমাদেরকে জিহাদের দিকে আহ্বান করে তখন তোমরা আল্লাহ রসুলের ডাকে সারা দাও সারা দাও আর জেনে রাখো আল্লাহ মানুষ এবং তার অন্তরের মাঝে অন্তরায় হয়ে যান আল্লাহ ব্যক্তি এবং তার অন্তরের মাঝে অন্তরায় হয়ে যান কি মত এটা তার অন্তর দিয়ে কোনো কিছু করতে পারবে না কি আনতে পারবে না এবং কুফুরিও করতে পারবে না এটা এটা এই ব্যাখ্যা এবং তোমরা তো তোমাদেরকে তো আল্লাহর কাছে একটু পরে বলতেছে তোমরা দুনিয়ার আজাব ভয় করো ইন আসকুম যদি সে আজাব তোমাদের উপর এসে যায় তাহলে সেই আজাব শুধু তোমাদের মধ্যে যারা অপরাধী তাদেরকেই ধরবে না এরপরে লাফের যাজা এটা ইন বোঝাইলেন যদি সেই আজাবটা তোমাদের উপরে এসে যায় লাহলে সেই আজাব শুধু তোমাদের মধ্যে যারা জালেম তাদেরকেই ধরবে না তোমাদের সবার উপরে আম হয়ে যাবে তাও মুহুম ও গায়ের যারা বাস্তবে জালেম তাদেরকেও ধরবে যারা জালেম না তাদেরকেও ধরবে এখন রইল যে এটা এটা থেকে ভয়টা এটা থেকে ভয়টা করবে এই ফেতনা থেকে বেঁচে থাকো এই বেঁচে থাকাটা এইভাবে হবে যে ফেতনার যে সাবব মিনাল মুনকার মানে অন্যায় কাজ এটা থেকে বেঁচে থাকা তুমি নাকির কর এই নাকির করাটা হবে আর এটা মনে রেখো যে আল্লাহ কঠিন অংশটাতে যে আতিহসুলো বলাই হলো যে হাতের ডাকে সারা দাও এরপরে আবার বলতেছেন আল্লাহিবুল আল্লাহ রসুলের ডাকে সারা দাও মানে যখন আল্লাহ রসুল তোমাদেরকে জেহাদের দিকে ডাক দেন আল্লাহ রসুলের ডাক দেন মানে এর অর্থটা কি আল্লাহ ডাক দেন রসুলের ডাক দেন এটার অর্থটা কি এটা অর্থটা হলো যে ওই যে তোমরা ইয়াতে পড়ছো রসুলের কিতাবে যে নামাজের রক্তটা হয়ে গেলেই যেন আল্লাহর পক্ষ থেকে আকিমো শব্দটা মত্য হয় তার মানে নামাজের যে জাহেরি শবক সবকটা এসে যাওয়া মানে হলো আল্লাহর পক্ষ থেকে আকিমো এই নামাজে ডাক এসে গেছে তো জেহাদের ডাক দেন মানে জেহাদ ফরজ হওয়ার যে সকল আসবাব আসবাব হয়ে যাওয়া মানে আল্লাহর পক্ষ থেকে ডাক আসতেছে সেই ডাকটা এটা এমনি আসতেছে কেউ না ডাক না দিলেও হবে হ্যাঁ এরপরে যদি আমিরুল মুজাহিন আল্লাহ রসুলের ডাক দেয় মানে হলো আসবাব আসবাব জিহাদ যখন পাওয়া যায় তখন তোমরা তাড়াতাড়ি জিহাদের ডাকে সারা দেবো এরপরের আয়াতের সঙ্গে আয়াতের মনাসাবাদ হলো আল্লা আল্লাহ রসুলকে ডাকতেছেন আল্লাহ বান্দা এবং তার কলবের মাঝখানে হাইল হয়ে যান মাঝে এবং বান্দার কলবের এরাদার মাঝে আল্লাহ হয়ে যায় তার মানে এরা পরে বহালি থাকবে আল্লাহ তোমার মাঝে এবং তোমার দিলের এরাদার মাঝে হাইল হয়ে যাবে এর অর্থটা কি এর অর্থটা কি এটা হলো যেমন এমন যেন যে এরাদা একটা সুসি জিনিস এটা এখন আমার কাছে আছে তো বলতেছে যে আমি যে এই এরা কাজে না লাগাই আল্লাহটাকে সারা না দিই তাহলে এই এরাদা আর আমি এর মাঝখানে আল্লাহ হাইল হয়ে যাবে আল্লাহ হাইল হয়ে যাবে মানে আমি এরা পর্যন্ত না আমার দিলে তখন আর এরাাটাও হবে না যে হাত এরাধাটাও হবে না এখানে একটা জিনিস দেখো আল্লাহ নিজের ব্যাপারে বলতেছে আল্লাহ নিজে হায়ল হয়ে যাবে ব্যক্তি এবং তার এরাদার মাঝে আর আল্লাহ জাত এটা অসীম না অসীম না যেহেতু ধুমকি এটা যে যখনই কারো বুঝে আসছে ডাকটা তার কানে গিয়ে পড়ছে সাথে সাথে সে যদি না করে তাহলে হতে পারে যে তার এরা এই মুহূর্তের এরাদাটা আর থাকবে না মাঝখানে রব্বুল্লাহ আলমের নিজে হাইল হয়ে যাবে নিজে উদ্দেশ্য হলো এটা অনেকগুলো তাফসির আছে তার মধ্যে একটা তাফসির যেটা মার্গুল করনওয়ালা ইমাম সানাউল্লাহ পানি পাতি ওনার ব্যাখ্যায় উল্লেখ করছে যেটা হলো ফেতনা দার উদ্দেশ্য হল তর্কে জেহাদের কারণে আজাবে ডাকে সারা না দাও তাহলে এই মুসিবতটা যখন আসবে তখন তোমাদের মধ্যে যারা শুধু জালেন শুধু তাদেরকেই ধরবে এমন না সবাইকেই ধরবে ফেতনা উদ্দেশ্য কি তর্কে জেহাদের কারণে যে ফেতনাটা আসবে এবার দেখো মুক্তি সব এখানে উদ্দেশ্য কি তিনি অনেকগুলো ব্যাখ্যা দিচ্ছেন তার মধ্যে মজাহীন জিহাদ গুনা গুনা গুনা তর জিহাদা গুনা খা জমির জিহাদাম মুসলমানিটা মত যেন আজানো দিয়ে ফেলছে তবে এটা কোনো জরুরিও না ওক্ত এসে গেছে মানে আল্লাহ পক্ষ থেকে দাওয়া খান বলতেছে মানে এমনি তো সবাই বিশেষ করে জিহাদ জাহাদ আসলমানো দি যায়লামী শায় হফাজতার মৌকুখ জাহাদের উপর ইসলামী শায়র মানে এখন জিহাদ না করলে ইসলামের অনেকগুলো শেয়ার ধরেই রাখা যাবে না এটার উপর নিষেধাজ্ঞা আসতেছে খুব ইসলামের উপর নিষেধাজ্ঞা আসতেছে এমন নাকি ইসলামিক শেয়ারের উপর নিষেধাজ্ঞা আসতে নিষেধাজ্ঞা এই পরিস্থিতি যখন হবে ইসলামী গলা বচ্চে বেগুন মসাইফ আর তোর জাহাদ এটাও আগের হুকুমটার উপরে বান্দা যেন উঠে এটা যেন তার আগের আয়ার দ্বারা মানে একজন একটা বান্দা সেজন্য বুঝতে পারলো যে হ্যাঁ কাজটা আমাকে করতে হবে কিন্তু এরপরে তার মনে ভয়টা জাগতে পারে সংখ্যায় কম কিভাবে আমরা করবো আল্লা জানা যেন বলতেছে আগের কথা মনে করো তোমরা করতে পারে এই তোমাদেরকে পারবে না সাহায্য করছে এটা যেন বোঝানো হচ্ছে বলছে কেমন তোমরা সব মানুষকে বলতেছে না পদ ইদ আং যখন তোমরা অল্প ছিল এই আংতুম মানে তোমরা মানে একদম দুর্বল ছিল তোমরা তোমরা ভয় করতে যে লোকজন তোমাদেরকে ছু মেরে নিয়ে যাবে যে কোনো সময় তুমি গ্রেফতার হয়ে যেতে পারো তোমার আশ্রয় দিয়েছেন থাকার জায়গা হয়েছে সুন্দর নিরাপদ একটা জায়গা হয়েছে এবং নিজ নসরত দ্বারা তোমাদেরকে শক্তিশালী করেছেন পরবর্তী লোকদেরকে যেন বলা হচ্ছে যে তোমাদের মধ্যে এই কাজের সূচনা যারা করছে তাদের দিকে একটু তাকাও যে ওরাও তো একসময় একদম অল্প ছিল মুস্ত ছিল তাদেরকে তো আমি সাহায্য করে বিরাট একটা জায়গা দিয়ে দিছি তোমরা এদেরকে দেখে তাদের গাদ্দারি প্রতিশোধ নেওয়ার জন্য রসুল সাল্লাম বাহিনী নিয়ে হাজির পরাইজাতে তো প্রায় একুশ দিনের মতো তাদেরকে মহাসারা করে রাখছে অবরোধ করে রাখছে এরপরে বলছে যে আমরা তার সিদ্ধান্তে নামবো জবটা একটু দিয়ে বললো আমরা তবে কথা বলার জন্য থাকত এবং সম্পদও ছিল বনী পরায়জাতে এই তারা ভাবছে যে আবুলুবাবা আমাদের একটু গোপন তথ্য ফাঁস করে দেবে এই তার কাছ থেকে কিছু তথ্যটা জানা যাবে তো হজরত আবুল লুবাবা সাহাবি তিনি ওদের কাছে গেছে যাওয়ার পর ওরা জিজ্ঞেস করছে যাবো বা আমরা যদি সাহা বিনাজের ফায়সালায় নেমে আসি তাহলে কি হবে আমাদের পরিণামটা কি হবে শুধু হাত দিয়ে একটু দেখাইছে এইভাবে দেখাইছে তো এবারে এরা বুঝা গেছে কিন্তু এইটা সাহাবিত বাহার হাল যে উনি যে হাত দিয়ে একটু দেখাইছে এটা করার পরে ওনার ভিতরটা একবারে তোলপাট শুরু হয়ে গেছে যে আমি তো আল্লাহ রসুলের একটা গোপন তত্ত্ব প্রাশ করে দিয়েছি তারা তিনি তাদের কাছে উঠা আসছে উঠা আসার পরে তিনি মসজিদ নবীর এসে কারোর সাথে কোনো কথা নেই এক পিলারের সাথে নিজের বাইজা হচ্ছে বাইজা বলতেছে যে আমি কোনো কিছু খাবো না কিছু পান করব না যে আল্লাহ তাহলে আমার না করে এরপরে রসুল সলাল আলী হিসাব যখন শুনতে পাইছে না করে আমার কাছে আসলে তো আমি ইস্তেফার করলে আল্লাহ মাফ করে দিত আল্লাহ সাত ছিল স্ত্রী এসে খুলে দিত নামাজ টামাজ করতে পারি পরে থাকবে এটা বলে এটা নাকি এখনো চিহ্নতা আছে এরপরেই তখন এই আয়াত নাজেল হয়েছে সাত দিন পর এরপরে উনিও আব্দুল মন্দির নামটা বলা হলো আরকি ওনাকে বানি হুজুরে পাঠাইছেন যেন তারা রসুল সাল আলী আসালামের ফাইসালার উপরে আসে তিনি হাত দিয়ে ইসারা করছেন তাল্লুক হল আশারা তিনি ইশারা করছেন যে তোমরা যদি নামো তাহলে আজ্ব হোক ইশারাটা কেন করছেন রসুল তোমরা আল্লাহ রসুলের সাথে খেয়ানত করো না কোন জিনিসটাকে খেয়ানত বলে তাতেছে আল্লাহ তালা দেখো উনি উনি ইচ্ছে করে না একেবারে ইচ্ছা করে না আবার তাও ওনার ছেলে মেয়ে আছে তাদের খাতিরে একটু তাদের খাতিরে অনিচ্ছায় একটু তথ্য ফাঁস করে দিয়েছেন এটাকে আল্লাহ তালা বলছে যে আল্লাহ রসলের সাথে কেন অথচ এটা ফাঁস করে দেওয়ার পরও আল্লাহ তালাকে পারতেনা যে ফাঁস করে দিয়েছে দেখ আল্লাহ তালা মুসর দিয়ে মুসলমানদের মানে পরবর্তী ফায়সলা যা হয়েছে এটা তো তখনও পারতেন তো এই আয়ত্ত নাজেল করে এটা বোঝানো হইল যে কোনো মুসলমান যদি নিশ্চিতভাবে জানেও যে আমি যদি তথ্যটা ফাঁস করে দিই তারপরও আমাদের দলের লোক নিশ্চিত জয় হবে তারপরেই তথ্যটা ফাঁস করে দেওয়া এটা আল্লাহ রসুলের সাথে খেয়াল হোক আর নিশ্চিত করে যদি জানেও যে আমি তথ্যটা ফাঁস করে দিলে আমার একটু দুনিয়া বিসুবিধা হবে কিন্তু এরা তো নিশ্চিত জয় হবে তারপরে এটা আল্লাহ রসলের সাথে খেয়াল কথাটা বুঝছো মানে বলার কারণে আসলে কি কিচ্ছুই তো হবে না তারপরে এটাকে খেয়ালত দিয়ে তা করে অন্যান্য সব মুসলমানকে উপদেশ দিচ্ছেন লাফুন আল্লাহব রসুল আল্লাহ রসুলের সাথে খেয়ালত করো না আল্লাহ রসুল কেমন আছে উদ্দেশ আল্লাহ রসুলের পক্ষে যারা তাদের সঙ্গে তোমরা জানোকুম ফিতনা এই যে ওনার পক্ষ থেকে একটু খেয়ানত হয়ে গেছে এটা কি জন্য করছে ওনার ছেলে মেয়ে আর মালের না। প্রতি লক্ষ্য করে তোমরা আজিমটা হাত ছাড়া করো না যদি সংখ্যায় কম হো তারপর নেমে পড় এরপরে আল্লাহ বললেন যে তোমরা যদি নেমে না পড়ো তাহলে এটা যেন আল্লা আল্লাহ রসুলের সাথে এক ধরনের খেয়ানত হবে যে আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন ওই যে পিছনে এক জায়গায় বলা হয়েছিল যে আল্লাহ তালার প্রত্যেকটা হুকুম এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি আমানাতা আমানাতের একটা তোমাদের আমানতের খেয়ানত করো না তার মানে আল্লা আল্লাহ রসুলের হুকুম না মানা এটা আল্লাহ রসুলের সাথে খেয়ানত করা এটা করো না কিন্তু আর এই হুকুম মানার সামনে বাধা হয় মানে এগুলো তোমাদের জন্য তোমরা এদের জন্য আল্লাহর হুকুম বাদ দিও না তোমরা আল্লাহ তাল কাছে যে আজরে আজিম আছে সেটার আশা করো